पवित्र रमजान मैसेज नाम एसार पथ शुरू कर सब गुल এ তাহ বলেন তারাবি বলেন যা বলেন যত নাম দিতে পারেন কিন্তু নবী সাল্লা পরিবেশায় নবী সালাম নাম দিচ্ছেন এগুলোকেলাম বলেন যে ব্যক্তি রমাদান মাসের কেয়াম করবে কেয়ামে রমাদান করবে ইমান এবং এহতে সাহাবের সাথে আল্লাপাক অতীতের সকল গুণা মানে আপনি তিরিশ দিন তো একটা আদায় করে যাবেনি এরপরে শেষ দশ দিন বেশি করে আদায় করবেন ওই বেশিটার নাম হলো মান মে লাইলাতাল কাদরে বলেন যারা লাইলাতুল কদরে কে আম করবে আল্লাহ তাদের অতীতের সমস্ত গুণা মাফ করে দিবেন এই জন্য মক্কা মোকার রমা এবং মদিনা মনোভরায় রমাদান মাসে এক থেকে শেষ পর্যন্ত প্রতিদিন সলাতুল আসার পরে সলাতুল তারাবি আদায় করা হয় আর শেষ দশ দিন মানে এগুলো হলো কেয়ামের রমাদান প্রথম থেকে শেষ পর্যন্ত এগুলো কেয়াম রাদান আর শেষ দশ দিন আবার রাত্রে পৌনে বারোটা থেকে আবার চলার শুরু হয় ওইটা হলো কেয়ামে লাইলাতুল কদর লাইলাতুল কদরের কেয়াম তো সুতরাং এগুলো নিয়ে বেশি এত গবেষণা চিন্তা যে তাহাজুত কোনটা তারাবি কোনটা এটা কোনটা ওইটা কোনটা এগুলো হলো বেহুদা কাজ এগুলো নিয়ে গবেষণা না করে যে সারা রাত কত ঘন্টা কতক্ষণ নামাজ পড়তে পারে কত তেলাবাত করতে পারে এটাই হলো মূল বিষয় এজন্য আদায় করতে থাকি যত রাকাত আদায় করতে পারি রাত্রে এজন্য এটাকে কোনো রাকাতের মধ্যে সীমাবদ্ধ না করি যে এত রাখাত এত রাখাত আমি সারা রাত আদায় করবো যত রাকাত পারি কারণ রমাদান এটা আমার জীবনের শেষ সমাধানও হতে পারে তা আমি এই রমাদানে যা পারি কারণ যত আদায় করব তত আল্লাহ গুণা মাফ করবেন কে আমার রমাদানের মাধ্যমে আল্লাহ গুনামাফ করবেন কে আমা লাইলাতুল কদরের মাধ্যমে আল্লাভ গুণা মাফ করবেন তো সুতরাং এখানে আমরা আদায় করার চেষ্টা করব তবে খেয়াল রাখবো রাকাত গণনা করতে গিয়ে যেন কোরআনের বিকৃতি না করি বাংলাদেশের সবচেয়ে ভয়াবহ বিষয় হলো যে খতম করতেই হবে এরকম বাধ্যতামূলক করে নিচ্ছে যে রমাদান মাস এক খতম কোরআন তারাবের মধ্যে তেলাবাদ করতেই হবে করতে গিয়ে আবার দেখা যায় যে আস্তে আস্তে তালাবাত করলে সময় লাগে বেশি এখন মুসল্লিরা ধৈর্য ধরতে পারে না এখন এই জন্য হাফেজদেরকে বলে দেওয়া হয় যে দ্রুত করে দিবেন। মানে রমাদান মাস আসলে কোরআনে কারিমের দ্রুত তালাবাতের প্রতিযোগিতা চলে যে কোন হাফেজের চাইতে কোন হাফেজ কত দ্রুত শ্বাস করতে পারে যত তাড়াতাড়ি করতে পারে উনি গরম হাফেজ ভাই আমাদের মসজিদে এমন হাফেজ দুজন আসছে একেবারে গরম হাফেজ আধা ঘন্টার মধ্যে আরো আগে শেষ করতে পারলে আরো গরম হাফেজ যিনি যত আগে শেষ করতে পারে এই এত আগের প্রতিযোগিতা দ্রুত তালাবাতের প্রতিযোগিতা এটা কোরআনে কারিমের সাথে বিকৃত করা কোরআনের তাহারিফ কোরআনের উচ্চারণ কোরআনের তালাবাত এগুলোর বিকৃতি এখন বেশি পেতে যায় কিচ্ছু হয় না বরং আরো কোরআন বিকৃতির অপরাধে আরো গুণা হবে তার থেকে যদি কেউ অল্প ছোটো ছোটো সুরা দিয়ে অল্প তেলা করে কিন্তু তেলা ঠিক রেখে রুকু ঠিক রেখে আপনি কেয়ামের আমের অমাদান করবেন রুকুর মধ্যে একবার সব আনারা আজিম পড়া যায় না সেচদার মধ্যে একবার পড়া যায় না সেচ বৈঠকে আত্মাইয় পড়া যায় পড়ার পরে আদৌ পড়া যায় না দোয়া মাসুরেও পড়া যায় না তো দ্রুত গতিতে আপনাকে কে বলছে কে আমার সমাদান করতে আস্তে আস্তে ধীরে কেরাত কম পড়েন কিন্তু রুকুগুলো ঠিকভাবে করেন ঠিকভাবে করেন বৈঠক ঠিকভাবে করেন সব ঠিক রেখে আপনার যতটুকু সম্ভব আমার সাধ্যের বাইরে আল্লাহ আমাকে কষ্ট দেন না তা আল্লাহ ফাকে আমাকে তালাবাতের সাধ্য দিচ্ছেন অল্প আমি বেশি দূরই বসে রেছি আমি খাইতে পারবো এতটুকু লই বসে রেছি এতগুলা তো এই আমি আমার পক্ষে যতটুকু সম্ভব আমি ততটুকুই যাতে তারতেই এলাকারে তালাবাদ করে সুন্দরভাবে তালাবাদ করে পড়তে পারি এটাই আমার জন্য তাই আমার রমাদান এবং এটার মাধ্যমে আমি রমাদানের ফজিলত পাব কিন্তু একেবারে বেশি ফাইতে যাই কিছুই ফাই না বরং আরও কোরআন অবমাননা কোরআন বিকৃতিকারের অপরাধেও দণ্ডিত হবে আল্লাহর কাছে এজন্য আমরা সতর্ক থাকব রমাদান মাসে যাতে এরকম খতম তারাবির নামে যাতে আমরা তামাশা না করি কোরআন নিয়ে খেলতামাশা না করি খতম তারাবি করি আলহামদুলিল্লাহ ভালো জিনিস কোরআন তেলাবাত করবো শুনবো ভালো জিনিস কিন্তু হক আদায় করে সঠিক সঠিকভাবে আদায় করার চেষ্টা করব। এই বিষয়গুলো আমরা খেয়াল রাখার চেষ্টা করব। আর যেখানে দেখবেন যে এরকম কোরআন অবমাননা হচ্ছে কোরআনের বিকৃতি হচ্ছে তখন আপনি সেখানে চেষ্টা করবেন নো সিহা করার জন্য তাদেরকে যদি দেখেন যে না আপনার নসিহতে কোনো কাজ হচ্ছে না এরকম হইলে সেখান থেকে আসতে করে সরে যাবেনা কলু সালামা যখন দেখবেন যে জাহেলদের কর্মকান্ড চলতেছে তা আপনি সালাম দিয়ে আস্তে করে সরে যাবেন জাহেলরা জাহেল নিয়ে থাকুক জাহালত নিয়ে একদিন আমাদের যে ইয়া বলছিলেন ডম ও রফিকুর রহমান মাদানী হাফেজ তিনি বলছিলেন যে এক মসজিদে উনি তারাবি পড়তে গেছেন এরকম তারাবি পড়তে যায় দেখে যে এরকম এমন দ্রুত গতিতে পড়তেছে কিছু বোঝা যাচ্ছে না দূরেকাত পড়ছেন উনি দু রেকাত পরে তো হাফিজ সাহেব সালাম ফিরেছে তো উনি উঠি বলতেছে হাফিজ সাহেব যেভাবে পড়তেছেন এটা কিন্তু খুবই মারাত্মক গুণা হইতেছে আপনার এটা ঠিক হইতেছে না তেলাবাত আস্তে আস্তে করেন তার তেল আকারে করেন নামাজ হবে না ক্ষতি হবে উনি মানুষ সব তাকা রেছে কিরে এই মূলবী কোথা থেকে আসে আমরা এত বড় হাফেজ নিয়ে আসছে উনি কয়ে তেলা হচ্ছে না ইয়ে হচ্ছে না আচ্ছা এবার এই দু রেখাত গেছে আদরে একাত দেখে যে না আদরে একাত আগের অবস্থা চার রেখাত পরে উনি আবার দাঁড়ায় বলছেন যে মুসল্লিরা আগে ইমামকে সতর্ক করছি আবার আপনাদেরকে সতর্ক করতেছি এই যদি নামাজ এইভাবে কোরআন আপনারাও অপরাধী ইমামও অপরাধী আর কে কার কথা শুনে আচ্ছা এই সারি রেখাতেও গেছে এবার আব্দুরে পড়ছে দেখে যে এই কন্ডিশন একই মুসল্লিরা ভিতরে ভিতরে আরো বিরক্ত হইতেছে যে উনি আবার কি কয় এগুলা যে শুনেন আমি আপনাদেরকে সালাম দিয়ে আসতে করে চলে যাবেন তবে চেষ্টা করে যাবেন সালাম দিয়ে যাওয়ার আগে নসিহত করা তাদেরকে বলে যাওয়ার কিন্তু মানুষ আর না মানুক আপনি তাদেরকে জানাই যাবেন जे एवं तलाबाद करा गुनाहर क्षेत्र तलाबाद करा जा बेना।